আল মুহ নিশ্চয় আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে সতর্ককারী ছিলাম কুল্লু আমরিন হাকিম প্রত্যেক হেকমতপূর্ণ বিষয়ের আমরমিনা আমার পক্ষ হতে প্রদত্ত নির্দেশক্রমে ইন্না কুন্না प्रण कर श्रवण करी महाज्ञानी आसमान समूह और जमीन मालिक आस्था बल्लास्य हार्ईमित जीवन दान कर এবং তিনি মৃত্যু ঘটান খেলাধুলায় নিমগ্ন রয়েছে অতএব আপনি সেই দিনের প্রতীক্ষা করুন ইয়মা যেদিন তা ও शिबाना हेल्प আমাদের থেকে এ শাস্তি দূর করে দিন আনবাল আর তাদের শিক্ষা হচ্ছে কোথায় অথচ তাদের নিকট এসেছেন রসুল উম স্পষ্ট মর্যাদা মান রসুল অমান্য করল এবং এটাই বলতে লাগলো আমি এ বিপদ দূর করে দিবিল কিছু কিছুকালের জন্য ইন্না কুমুন তোমরা তোমাদের সেই পূর্ব ফিরে যাবে ইয়া যেদিন না আমি ধৃত করবেন আর আমি পরীক্ষা করেছিলাম কবল তাদের পূর্বে এবং তাদের নিকট একজন সম্মানিত রচুল এসেছিলেন আমি তোমাদের প্রতি প্রেরিত বিশ্বস্ত রাসুল এবং এটাও যে তোমরা আল্লাহর অবাধ্যতা করো আমি তোমাদের সম্মুখে পেশ করছি প্রতিপালকের আং তারি তোমরা যে আমাকে প্রস্ত রাখাতে হত্যা করবে সে সম্বন্ধে ायबादी सह रतारा चले जाओ इन्ना पश्चात धाम আর কাম কত তারকু তারা ছেড়ে গিয়েছিল মিং জান্নাত ঝর্ণাসমূহন এবং কত শস্য ক্ষেত্র বা মাকমিন ও উত্তম বাসস্থান সমূহ আমি এগুলোর উত্তরাধিকারী করে দিলাম আরিন আরো একটি কমকে ফামা বাকাদা আলাইহিম। বস্তু তো তাদের জন্য না কান্না আসলো আর সামা উয়াল আসমান ও জমিনের আর কানা নিশ্চয় সে ছিল আলিয়ান বড়ই উদ্ধ মিনাল মুসরিফিন সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত এমন নিদর্শন যাতে সুস্পষ্ট নিয়ামত সমূহ ছিলামত কে অস্বীকার করে এরা কিয়ামতকে অস্বীকার করে পৃথিবীর মৃত্যুই আমাদের শেষ অবস্থা তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো ইং কুম তুমিন যদি তোমরা সত্যবাদী হও আহম আল্লাহ বলেন এরা শ্রেষ্ঠতর আম আর আমি সৃষ্টি করিনি আসামা আসমান সমূহ ও জমিনকে এবং এত ভয়ের মধ্যে যা কিছু আছে অনর্থক আমি তাদের সকলের নির্ধারিত সময় ইয়া যেদিন এক বন্ধু অন্য বন্ধুর কোনো কাজে আসবে না তাদের করা নিঃসন্দেহে গুরুতর অপরাধী লোকের খাদ্য হবে কাল মোহলি যা তৈলের গাদের ধরো অতঃপর টেনে হেসড়িয়ে নিয়ে যাও ইজকের মধ্যস্থলে অতঃপর ঢালো महा पर सम्मानित बक्ति इन्ना से তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমের পোশাক মুামিষ্ট হবে বড় বড় চক্ষু বিশিষ্টা সুন্দরীদের সাথে তথায় তারা চেয়ে নিবে বিকুলিফা কি হাতিন প্রত্যেক প্রকারের ফল আমি সেখানে তারা আস্বাদন করবে আর কোন অনুগ্রহ এটাই হচ্ছে মহান সফলতা আপনার আরবি ভাষায় যেন এরা নসিহ গ্রহণ করে ফার তাকিব সুতরান আপনি প্রতীক্ষায় থাকুন তারাও প্রতীক্ষায় রয়েছে